আসমা আ রজ্লাহ হতে বর্ণিত তিনি বলেন তখন তার পেটে ছিলেন আবদুল্লাহ ইবনুজুবাইয়ের তিনি বলেন আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসবা আমি মদিনায় এসে কুবাতে অবতরণ করি একুবাই আমি পুত্র সন্তানটি প্রসব করি এরপর আমি তাকে নিয়ে নাবি সাল্লু আলিয়া সাল্লামের কাছে এসে তার কোলে দিলাম তিনি একটি খেজুর আনলেন এবং তা চিবিয়ে তার মুখে থুথু দিলেন কাজেই সর্বপ্রথম যে বস্তুটি আবদুল্লাহার পেটে গেল তা হল নাবি সাল্লা আলাইস্লামের থুথু নাবি সাল্লা আলাইস্লাম সামান্য চিবাণু খেজুর নবজাতকের মুখের ভেতরের তালুর অংশে লাগিয়ে দিলেন এরপর তার জন্য দোয়া করলেন এবং বরকত চাইলেন তিনি হলেন প্রথম নবজাতক সন্তান যিনি হিজরতের পর মুসলিম পরিবারে জন্মলাভ করেন খালিদ ইবনু মাখলাদ রহমতুল্লাহ আলহি উক্ত রেওয়াত বর্ণনায় জাকারিয়া ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন এতে রয়েছে যে আসমা রদিল্লাহ তালান্না গর্ভবতী অবস্থায় হিজরাত করে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট আসেন